বাংলা মানবতা সমাধান আসসালামুক রহমাতবরকহমদুলিলাম তলকীর আহমদ সবহানা اللهم ওমসীর معهم بمنك. পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলা দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা বন্ধুগণ আমরা চারজন আজকে আপনাদের সামনে উপস্থিত একটি বিষয় নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা পর্যালোচনা করতে কারণ নিজেদের মাঝে আলোচনা আর পর্যালোচনা করা উচিত অনেক ভুলে যাওয়া বিষয়কে পরস্পর স্মরণ করিয়ে দেওয়া উচিত নিজেরা নিজেদের পরস্পর ভুলে যাওয়া বিষয় স্মরণ করিয়ে দিয়ে অসিয়ত করে নিজেদের সত্য এবং কল্যাণের দিকে আহ্বান করে করে আমাদের দুনিয়াকে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত পরকালকে জাহান্নাম মুক্ত করার চেষ্টা করা উচিত রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ রব্বুল আলমিন আমাদেরকে খালিফা করে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের জীবনযাত্রার প্রত্যেকটি বিষয়কে এবং ধারাবাহিক রাখার জন্য নিজ অনুগ্রহে যুগে যুগে কিতাব এবং নবীগণ সালামকে পাঠিয়েছেন এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং রব্বুল আলমিন তার উপর নাজিল করেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল করিম আর এর দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে কমপ্লিট হয়েছে কিন্তু বাস্তবতা হলো আজ আমাদের জীবনযাত্রা আমাদের পৃথিবীর বর্তমান বাস্তবতা দেখতে গিয়ে আমরা অনেকে শিক্ষা এবং ধর্মকে নিজেদের জীবন জাগতিকতা এবং পরকালকে আলাদা করে দেখি আলাদাভাবে মূল্যায়ন করি আসলে কি ব্যাপারটা সঠিক আসলে কি শিক্ষা এবং ইসলামী জীবন ব্যবস্থা পরস্পর সাংঘর্ষিক এই ক্ষেত্রে শিক্ষা এবং ইসলাম এর অবস্থান কী সত্যিই কোরআন এবং সুনাতের শিক্ষাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে আর একজন মুসলমান মানে শিক্ষিত হওয়া নাকি অর্ধ শিক্ষিত অল্প শিক্ষিত হলেও মুসলমান এই বিষয়গুলো নিয়ে আমরা খুব খোলামেলা আলোচনা করতে চাই আমরা সত্যি এই পৃথিবীর মেরাজটাকে রব্বুল আলমিন ঘোষিত পৃথিবীর উত্তরাধিকারকে আমাদের জন্যই গ্রহণ করতে চাই দুনিয়ায় হাসানা পেতে চাই পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে খুব খোলামেলা আলোচনার জন্য চারজন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমেই আলোচনার আগে আমরা আপনাদের সাথে পরিচিত হচ্ছি প্রথমেই আমার সর্ব ডানে আপনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আপনাদের ভাই মোহাম্মদ মুকাম্মাল হক বর্তমানে আমি দাওতের কাজে নিয়োজিত জি আমি বিভিন্ন ভাবে নিজের যতটুকুন যোগ্যতা রয়েছে তা দিয়ে দাওয়াতের কাজে নিবেদিত রয়েছি বন্ধুগণ আমাদের প্রত্যেককে আর আপনাদের সকলকে আল্লাহ সুহান কবুল করুন আমরা বলি আমিন বন্ধুগণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই শিক্ষা এবং ইসলাম আমি সর্বপ্রথম ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার জন্যে আমার ডানে শেখ আপনাকে একটু অনুরোধ করছি ইসমিল্লাহ রহমান রাহিম ইসলাম এবং শিক্ষা দুটি বিষয় অত্যন্ত অতঃপ্রতভাবে জড়িত ইসলাম শিক্ষা থেকে কোনোদিন আলাদা নয় কারণ আমাদের ইসলামের সূচনা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের অপরে যখন ওয়হি অবতীর্ণ হয় ইসলাম তো সকল নবী ধর্ম বা ধিন কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লাম যখন নবদপ্রাপ্ত হন তখন তাকে সর্বপ্রথম এক্লাদি খালাক এই শব্দ দিয়েই এই ওহির সূচনা হয় তবে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ইসলামের পড়ার এবং জ্ঞানের কত গুরুত্ব রয়েছে তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইসলাম আমাদের পড়ার সীমা বেঁধে দেয়নি যে কতদূর পর্যন্ত একটা মানুষ শিক্ষিত হতে পারে সে শিক্ষা করবে এবং হাদিসেও বর্ণনা এসেছে উদ্বুদ্ধ করা হয়েছে যে যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ইসলামে শিক্ষার কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তবে একটা কথা যে তালাবল ইলমা আলা কুল মুসলিম যেটা বলা হয়েছে এটা বিশেষ করে যে ইসলামী শিক্ষা দিকে ইসলামের যে কর্ম রয়েছে সেগুলো জানার জন্য প্রতিটি মুসলিমের ন্যূনতন একটা স্তর রয়েছে যেন এতটা পর্যায়ে শিক্ষা অর্জন করে যে যার দ্বারা সে সঠিকভাবে দিনের কাজ ধর্মীয় কাজ করে যেতে পারে তার জীবনের প্রয়োজনে শরীয়তের নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করার জন্য যে জ্ঞান দরকার এটা বাধ্যতামূলক এটা আপনি ঠিক বলেছেন আমি বলব ইসলাম শব্দটাই থাকে না অর্থাৎ ইসলাম বলতে গেলে শিক্ষা শিক্ষা আছে তাহলে ইসলাম শিক্ষাকে আলাদা করে দিতে গেলে ইসলাম আর বাঁচে না হাজার তোমার বলেছিলেন আমাদেরকে আল্লাহ যে একজন সম্ভ্রান্ত হয় একজন মানুষ যদি ভদ্র হয় একজন মানুষ যদি জ্ঞানী গুণী হয় তাহলে তার কাছে পূর্ণাঙ্গ ইসলাম থাকবে পূর্ণাঙ্গ ইসলামের মানেই হচ্ছে তার কাছে শিক্ষা থাকবে তাহলে শিক্ষা ছাড়া ইসলামের কল্পনা নেই শিক্ষা এবং ইসলাম আমি যখন বলবো ইসলাম তখন সেই সাথে সাথে আমার বিবেককে নাড়া দেবে কি বলে যে ইসলামের সাথে সাথে কি আছে শিক্ষা আছে শিক্ষা ছাড়া ইসলাম শিক্ষা আমি কল্পনাই করতে পারি না যেহেতু এর দ্বারাতেই একজন মমিন একজন মুসলমান একজন মানুষ शैतान तुम्हारा इधर प्रवेश करो शैतान अनुसरण करो ना তাহলে আমাদেরকে যদি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হয় তাহলে তার যে কারণ সেগুলো জানার জন্য তো অবশ্যই আমার শিক্ষা প্রয়োজন তাহলে শিক্ষা শিক্ষাবিহীন আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেতে পারি না কোরআন পুরো আধুনিক এবং শিক্ষা ব্যবস্থাটা না ধন্যবাদ যেমন আপনার এই কথার পক্ষে যদি আমরা প্রথম রব্বুল আলমী যে নাজিলেন আলাকে প্রথম আয়াত আয়াতেন পাঠ করুক তোমার নামে মূল কথা তো প্রথমেই রয়েছে সুতরাং একজন মানুষ যদি ডাক্তার হতে চায় কোরআন আল ক্যারিফের বাদ দিয়ে কোন দিকে যাবে কোরআনের শিক্ষা তো ডাক্তারি শিক্ষার বিরুদ্ধে নয় প্রথম আমরা যা পাই যে প্রথম মধ্যেই তো ডাক্তারি শিক্ষার বক্তব্য রয়েছে এই ক্ষেত্রে যদি আপনি আর একটু বলেন ব্যাখ্যা করে কোরআন হচ্ছে সর্বশিক্ষার একটা গ্রন্থ আল্লাহ তালা কোরআনের মা ফার এই গ্রন্থে আমি কোন জিনিস বলতে প্রতিটি জিনিসের মূল আছে কোরআনের মধ্যে আপনি দিনী শিক্ষা বলুন আর ইমানি শিক্ষা বলুন আর আপনি লাইনে যে কোনো শিক্ষা বলুন আপনি আরো আধুনিক যুগে যে সমস্ত শিক্ষাগুলো আসবে যা সবকিছু মৌলিক জিনিস কোরআনের মধ্যেই বর্ণনা করা আছে সেজন্য আমরা জানবো কোরআন হচ্ছে প্রতিটি শিক্ষার মূল আমরা একটা মুহূর্ত চড়তে পারছি চিকিৎসা বিজ্ঞান ছাড়া চিকিৎসা বিজ্ঞানের যত মৌলিক তত্ত্বের বক্তব্য কোনোভাবে তো কোরআনালকে ও অস্বীকার পারেন এই ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলেন আল্লাহ রবুল আলমিন এ কথাটাই বলেছেন যে অসুখ তিনি আর পক্ষ থেকেই আসে এবং তিনি শেফা দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিনে করিমের ভেতরে এমন একটা মাধুর্য রেখেছেন এবং এমন একটা পাওয়ার রেখেছেন যে সেইটাকে আমাদের জন্য বলা হয়েছে শেফা শেফা বলতে আমি কি বুঝতে পারি আমার মানসিক শেফাও হতে পারে আমার আধ্যাত্মিক সেফাও হতে পারে আমার অঙ্গহানি হতে গেলে সেখানে ব্যথা বেদনার উপশম সেটাও হতে পারে এবং সেগুলোর নির্দেশ ফুটি নাটি ভাবে যদি নাও হয় তা অন্য ক্ষেত্রে সেখান থেকে আমরা নিয়ে আসবো আল্লাহ নবীর জীবনী থেকে যে তিনি কিভাবে ব্যবহার করেছেন সেখান থেকে আমরা নিব কিন্তু আল্লাহ আল্লাহকারিমের ভেতরে তা ইন্ডিকেট করেই দিয়েছেন যে এখানের ভেতরে যদি তোমরা খোঁজে দেখো তাহলে তাতেও দেখা যাবে কি যেখানে শেফার ব্যবস্থা ডক্টরি ব্যবস্থা এবং তার প্রণালী তার পদ্ধতি তারও আলোচনা ব্যাপারটা তো স্পষ্ট নবুলি যেমন পেটের ভিতরে তিনি ঢুকে গেলেন তিনি কিন্তু মাসের পেটের এসিড দগ্ধতা থেকে তিনি মুক্ত হওয়ার জন্য আলামিন। লাউ গাছের ছায়ায় তাকে রাখলেন লাউ এই যে আজকে সকল ডাক্তারাই বলবেন লাউ মেডিকেল সায়েন্সে এসিড দগ্ধতার সবচেয়ে বড় মহৌষ রব্বুল আলমিন এই লাউ কতটা করে নাকি উঠিয়ে দিয়েছেন লাউ এর আরবি হল একতিন সাজাত তো আমরা একটা উদাহরণ দিলাম তারপরে আরো কথা বলবো বন্ধুগণ তবে এটি ছুট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন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 Students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu.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 আমরা চারজন মিলে আপনাদের সবার সাথে আলোচনা করছিলাম শিক্ষা এবং ইসলাম এই বিষয়টি নিয়েছেন যে কারণে অংশ এবং ইসলাম আধুনিক শিক্ষার কোন একটি বিভাগ কোরআন এবং সুন্না আর মুসলমানিত্বের সাথে কোনো সাংঘর্ষিকতা নেই বরং মোহাম্মদ রসুল উল্লাহ সালাহসাল্লাম আল কে ভাগ করে शैतान तुम्हारा इसलम रूपे प्रवेश करो शैतान अनुसरण करो ना जो इसलमर मध्य परिपूर्ण रूपे प्रवेश करते हैं তার যে নিয়ম কানুন সেগুলো জানার জন্য তো অবশ্যই আমার শিক্ষা প্রয়োজন তাহলে শিক্ষাবিহীন আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাটা না ধন্যবাদ যেমন আপনার এই পক্ষে যদি আমরা প্রথম রব আলী নাজিল করেন সৌরুল আলাকে প্রথম আয়াতেন পাঠ করো বিছেন সৃষ্টি মেডিকেল সায়েন্সের মূল কথা তো প্রথম অহিতেই রয়েছে সুতরাং একজন মানুষ যদি ডাক্তার হতে চায় কোরআন বাদ দিয়ে কোন দিকে যাবে কোরআন শিক্ষা তো ডাক্তারি শিক্ষার বিরুদ্ধে নয় প্রথম অহি আমরা যা পাই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 প্রতিটি শিক্ষার মূল সুতরাং ছাড়া আমরা একটা মুহূর্ত চড়তে পারছি চিকিৎসা বিজ্ঞান ছাড়া চিকিৎসা বিজ্ঞানের যত মৌলিক তত্ত্বের বক্তব্য কোনোভাবে শিখাতে পারেন এই ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলেন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 পেটের ভিতরে তিনি ঢুকে গেলেন তিনি দোয়া করলেন নির্দেশ দিলেন মাস উগলে ফেললো কিন্তু মাসের পেটের অ্যাসিড দগ্ধতা থেকে তিনি মুক্ত হওয়ার জন্য রব্বুল আলমিন লাউ গাছের ছায়ায় তাকে রাখলেন লাউ এই যে আজকে সকল ডাক্তারাই বলবেন লাউ মেডিকেল সায়েন্সে অ্যাসিড দগ্ধতার সবচেয়ে বড় মহৌষ রব্বুল আলমিন এই লাউ কতটা করে নাকি উঠিয়ে দিয়েছেন লাউ এর আরবি হলো একতিন সাজাক্তুব মিনি এক তো আমরা একটা উদাহরণ দিলাম তারপরে অবদান ইসলাম এবং আলাদা জিনিস নয় দুটি অঙ্গা অঙ্গিভাবে জড়িত রয়েছে যেমন আমরা হাজি থেকে বুঝতে পারি তালাবুল ইমে ফারিজাহুল মুসলিম আল্লাহ এখানে আলি রয়েছে এটা সাবিভাবে ঘেরে রয়েছে দুনিয়াবী এলম এবং আখেতে এলিমকে ছড়িয়ে এলিমকে আল্লাহী বলেছেন তালাবুল এলম এলম শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি যে জ্ঞান তাহলে ইংরেজিও জ্ঞান মেডিকেলের জ্ঞান জ্ঞান জ্ঞান সবকিছুই জ্ঞান তবে আল্লাহর নবীর উদ্দেশ্য সেখানে হচ্ছে এই যেটা একজন মমিন মুসলমানকে ইসলামী জীবন যাপন করতে গেলে যেটা কম্পালসারি যেটা না হলে তার ইমান টেকে না যেটা না হলে সে দিনদার হয়ে বাঁচতে পারবে না সেই পর্যায়ের শিক্ষাটাকে আর অকল্যাণ খুঁজতে চায় সকল ধর্ম থেকে সকল ধর্মের প্রতি আমাদের সম্মান রয়েছে কিন্তু এই কথাটা আমরা জানতে চাই যে ইসলাম যেমন শিক্ষাকে ফরজ করেছে আর কোন ধর্ম শিক্ষা ফরজ করেছে আবার জানামতে। আমি এটা জানি আল্লামা আব্দুল বার তিনি তার প্রসিদ্ধ গ্রন্থে লিখেছেন যে খ্রিস্টান সোসাইটি পুরুষদের জন্য তারা শিক্ষাটাকে অনিবার্য করেছিল কিন্তু নারীদের জন্য শিক্ষাকে কম্পালসারি করেনি এমন পর্যন্ত কি তাদেরকে নিষেধ করেছে যে নারীদের জন্য শিক্ষা চলবে না মিশরের মাটিতে আলিসা নামের এক মহিলাকে শিক্ষিত হওয়ার কারণে তাকে রাজপথে দিনের বেলায় উলঙ্গ করে তাকে মেরে ফেলা হয়েছে এবং আমরা দুঃখের সাথে বলতে পারি যে ভারতবর্ষের দক্ষিণ এলাকায় বা দক্ষিণ প্রদেশের কিছু কিছু অংশে অন্য সম্প্রদায়ের কথা বলি যে তাদের মধ্যে জাতের প্রশ্ন উঠিয়ে দিয়ে তাদের দিন শিক্ষা থেকে এতটাই বঞ্চিত করা হয়েছিল যে যদি কেউ শিখতে চেষ্টাও করেছে তাহলে তার কানের ভেতরে সীশাকে দশ তাকে গলিয়ে ভরে দেওয়া হয়েছে তাহলে এখানে ইসলাম অনেক উর্ধে অবস্থান করে ইসলাম বলছে অনিবার্য শিখতে হবে এছাড়া ইমান টিকবে না এছাড়া একজন মুসলিম মুসলিমই হতে পারে না তিনি একটা পাঠ বেঁধেছেন করেছেন সত্যিকারে প্রতিটি জিনিস করার আগে তাকে জানতে হবে তার জ্ঞান অর্জন করতে হবে আপনি একটা বিল্ডিং তৈরি করুন বিল্ডিং সম্পর্কে জানতে হবে কোন জিনিস আপনি তৈরি করতে যান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এরা সত্যিকারের প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোজ্য তাই আমি বলবো যে শেয়ত ইসলাম আমাদের অনেকভাবে শুধু একরা বলে এটা একটা শব্দ ওয়াজিব আমর ওয়াজিব বলা হয়েছে এখান থেকে আমি ধরে নিতে পারি ইসলাম আমাদের এই কোরআনে আয়াত থেকে বলতে পারি ইসলাম আমাদের জ্ঞান অর্জন করা ফরজ করেছেন তাছাড়া উৎসাহিত করেছেন কোনো কোনো সময় প্রশ্ন করে উৎসাহিত করেছেন হালিয়াস্তেয়া আলমালিন আল্লাহ আলম জানা ওয়াজানা ব্যক্তি আলেম এবং মানে এ জাহেল মূর্খ এবং শিক্ষিতকে এক হতে পারে আমার একটা প্রশ্ন আমরা সবাই দর্শক দর্শকদের সাথে আমাদের সমাজে অনেকে আমরা বলি জানাটা জানার পরে আমল না করা না জানার চেয়ে এক ব্যক্তি অথচ আমল করলো না আর এক ব্যক্তি কিছুই জানল না আমরা বলি যে জানার পরে আমল করলো না সে অনেক বড় খারাপ এই কথাটা কি সত্যি রবুল আরমিন এখানে বলেছেন নবিহা আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় এই ক্ষেত্রে কিন্তু একটা দলিল এটা পরিচয় তিনি তুলে ধরেছেন যেমন আজকে আমাদের সমাজের সমাজে আমরা শিক্ষা বলতে এক কথায় বুঝি শিক্ষা মানে আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন একজন শিক্ষিত মানুষ মানে তার আচরণ চাচলন ভালো আর যার আচরণ চাল ভালো না সেই সার্টিফিকেট যতই শিক্ষিত না শিক্ষিত কথা এবং কাজ থেকেই নবুয়ের চারাকাড়ি থেকেই জ্ঞান আরেকটা কথা আমার মাথায় আসছে এই আধুনিক কথাটা এই পরিভাষাটা যারা সৃষ্টি করেছে তারা কিন্তু শিক্ষাটা নিত তাহলে এই আধুনিক এই পরিভাষাটা ব্যবহার হতো না যে আধুনিক সবকিছু জানছে এবং কোরআনবাদীরা এটা বুঝছে না বা কোরআনে নেই এ সংজ্ঞা কিন্তু আসতো না না এই কথাটা কবি সত্য কারণ ডাইরেক্ট স্টেশন থেকে যখন বিদ্যুৎ কেউ নেয় সে এবং ভাড়া ভায় মাধ্যম হয়ে ভায়ে হয়ে নিলে এর মধ্যে প্রবলেম হয় আসলে আমার মনে হয় আলোচনা খুব জমে উঠছিল সময় আমাকে আর এডমিট করছে না অগ্রসর হতে আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। তবে আমরা অন্তত এই বিষয়টি স্পষ্ট করে আমাদের সম্মানিত শ্রোতাদর্শক সবার সাথে অংশীদার করতে চাই অংশীদারিত্বে আলোচনা করতে চাই আসলে শিক্ষা আর ইসলাম বৈপরীত্য নয় বরং ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যার শিক্ষার প্রত্যেকটি বিভাগকে উদ্ভুদ্ধ করেছে উদ্বুদ্ধ করেছে এবং শিক্ষার প্রত্যেকটি সেক্টরের কোরআন এবং সুননাতে আব্বাস এবং মোহাম্মদুর রসুল্লা তালা বলে দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেককে যথার্থ শিক্ষিত হওয়ার জন্য কোরআন এবং সুন্নার কাছেই যেতে হবে বাহিরে যাওয়ার সুযোগ নেই বন্ধুগণ পরবর্তী আলোচনায় আমরা ব্যাপারটি নিয়ে আরো আলোচনা করব আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पड़े इमेल कर হাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুকা আবু হুরার রসুল্লাহ আনহু বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খ্যানত করে সে প্রথম খণ্ড ইমান অধ্যায় উনিশশো